ইহ ইহুদী কলা দলহু নি দলহু মিস বনসদুন্নসনতনীবনাহবী বীনবী وحبيب وطبيب قُلُوبِنَا وَمَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ سَلَّى اللَّهُ تَعَانَا عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّامُ وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَزِيرًا দ بالله من الشيطان الرجيم বিস্মিল্লা রহমি ইউ হব্ব কুম্লী ফলক কুম ফিরসম انزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ ওকালনী সাহি في তফিল্লা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 اللهم سل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور বনবলিকমালি ল ইন ইর ল ইন ইর ইন ইর ই ইন্না ল ইহ ইন্না ল ইলা ই ল ইন্না ইহ ইহু মুহম রসুন আলয়িন কসিল মু সসুদিন ফিত লু মালকুই যুনা দি কুলদো লিল নৌতিমবনু লিল খর পলি লি না দু মর জিড়ুনা ইলা বৈ তৃত রা গা ই الله ارحم ان الله ارحم بالله لا اله الا الله محمد الرسول শুভান ইমা ইন্ন কলি শিশি সদুী বয়সিল্লি অমৃদি সো কৌলী হমদমন কদ্দ রফৈর ওষুপুরুলিমন সহস নম জমালা وَشَكَرَ لِمَنْ صَوَّرَ حُسْنًا وَجَمَالَا فَرْدٌ صَمَدٌ عَنْ صِفَاتِ الْخَلْقِ بَارِئٌ فَرْدٌ صَمَدٌ عَنْ صِفَاتِ الْخَلْقِ হালি মালা লজি দিদাওয়ালা নিদিদওয়াল হালি মালা আল্লাহ না কমা কানা শ্যাম্পুর বর ব্যবসায়ী ওয়াজার মাহফিল অবস্থিত মতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির মাথার মুকট কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান শ্রদ্ধা সম্মানিতা মা ও রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শোকর ও সজু যে আল্লাহ মঞ্জুর করেছেন নেয়ামতের শকর আদায় মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালী মাত্র উচ্চারণ করি আলহামদুলিল্লা লখ কোটি দলুদসাল সমসলিন রহমতুল শফীনবন সৈক ইমামসলিন শফী আজম রসুল আকরত আলম নবীল হবিব কবির আশরফুলাম্বিয়া স্যদুলাম্বিয়া শফি মহি কৌস আকা নামদার মদিন কাজ আফতা নবুত ফখ্র মৌজা স্যদুলমলুক হজরত মহমদুল রসুল্লাহ সাহ্ম র সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কালামে পাকের সুরাতামে অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিস আপনাদের সামনে তালা আবাদ করেছে হিম্মত শক্তি তৌফিক ধৈর্য আল্লাহ পাক নব্বুল আলমিন দান করুন الذي خلَلَقكمم والذِينَ م منن قبلَِكمم عََّكم تَقون الذي جَعللَكمُم الْ الأررضَ ف شَم السماء بِناء وَأَنزَل منِن السمائمَان فخَجَ بِه منِن السمراتِ رِزقَكم فَلا تَجعلول للللهه أَندد وَأَنْ تُ आयात सम्पर्क मुफासिर निकराम लिखे दुनिया मानूष जो आयात हकीकत चिंता भावना कर জীবনকে পরিচালনা করে রহমাতুল্লাহে আগে বলেছেন এরকম কোরআন শরীফের আরো এক অল্প কথায় যথেষ্ট পরিমাণ মানুষের নির্দেশনামূলক আলোচনা সুরাতুল আসার आदेशने मानुर जिंदगीपूर्ण ढुक आदेश, आदेश हलो आल्ला गोलामी कर নিষেধ হলো এই গোলামির ভিতরে কাউকে ভাগিল হাত বসায় শরীফ করি ওনান অংশীদার বানায় পাঁচটা আয়াতের আল্লাহ কুদরণে অবশ্যই এই সম্পূর্ণ আলোচনাটা আদায় করা যাবে কিনা আল্লাহ আগান তবে ধারাবাহিক যতটুকু আগানো যা যায় প্রথমে আল্লাহ বলেছেন ইয়া নাস। आय जो अवती मादानी सूरा सूरतुल बारा एक आया अवती छे है আর বলতে প্রশ্ন হল সুরা হলো মদনী সুরা নাজ ধরে যদি আমরা নেই কাফের মক্কার অথচ আয়াত হলো সুরা হলো মদনী সুরা তাহলে মদিনার সুরার ভেতরে মক্কার কাফেরকে কে উদ্দেশ্য করার হেতু কি मक्का अवती मक्कार काफे मुशरिक उद्देश्य नीले समस्या थके দুই নম্বর জবাব হলো নাজ বলতে মদিনা আর ও খাজরাজ বংশের লোক ছিল দুই বংশ আউস ও খাজরাজ। এরা মুশরিক আল্লাহ রসুল কে করে না। তাহলে এখানে নাজ বলতে মদিনার আউস খাজরাজ বংশের লোক যারা ইসলাম বিপরীত মানুষ বিমুখ মানুষ এদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে ইবাদাত করো তোমাদের রবে যদি নাচ তারা নেই কাফের মুশরী তাহলে কি বলা হলো ওর গুদু করো কাফের মুশিক আছে হে মকর অথবা মদিনার কাফের মুশরিকরা এবাদাত করো তোমাদের রবে ওরা তো রব মানে না রসুল মানে না তাহলে এবাদাত করবে ইমানি তো নাই ইমান আনার পরে নাই ইবাদ আল্লা সৈয় আগে এর ব্যাখ্যা করে বলেছেন উদ্দেশ্য হল তৌহ হে মদিনার অথবা মক্কার কাফের মুশ্রিকরা এক আল্লাহর ইমান এক আল্লাহর উপরে ইমান আনো ও আই ওয়াকিদু রাকু অথবা মুহাসির কারাম লিখেছেন এখানে উদ্দেশ্য হলো যদি ওর বুধু ঠিক আছে মৌমিন হোক আর মদিনার মুমিন হোক ওরবুদু এবার করো রব তোমাদের রবের তাহলে মুমিন বললে এখানে আর প্রশ্ন আসার সুযোগ নাই আল্লাহ এই আয়াতের মাধ্যমে ওয়াহদানিয়াতের যথেষ্ট দলিল কায়েম করেছেন আল্লাহ যে এক তার জ্বলন্ত দলিল এই আয়াত আল্লাহ আল বলেন ইবাদত করো তোমাদের রবে এখানে একটা লোক দাঁড়ানো সে যদি বলে সামনের লোকদেরকে তুমি আমার জন্য একটা চা এনে কেউ চিনে না। আমার মনে হয় না সে যদি বলে চা এনে দাও কেউ এনে দিবে দিবে আমি যদি এখানে বসে বলি ভাই আমার জোতা সোজা করে দাও দিবে নি তোমার রবের কোন রব রবের পরিচয় দিচ্ছেন আল্লাহ যদি এই রবকে পছন্দ হয় তো করবি আর যদি পছন্দ না হয় তো করবি না এজন্য আল্লাহ ইবাদাতের কথা বলে রবের পরিচয় দিচ্ছেন যখন রবের সাথে যাবে পরিচয় লাভ হবে যে যাকে চিনে না সে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে এত অজ হচ্ছে এই জমিনের মধ্যে আজও বাদাল মাগরি আর সিংগের আপনাদের পার্শ্বই আলোচনাই হলো এত হচ্ছে অথচ দুনিয়ার কাজের বেলা কোনো আজ লাগে না এরপরও ছেলে ফালায় বিদেশ দৌড় বাপমা ফালায় বিদেশ দৌড় কপাল পরা কথা বলেন আমার দেশের ছেলেরা আমার দেশের নাগরিক লক্ষ টাকা ইনকাম করে নাই হালাল ভাবেও করে কেউ হারাম ভাবেও করে মানুষ মনে করে আমার দেশ বাংলাদেশ খুব গরিব নয় বরং আমার দেশের অধিকাংশ আমার দেশের সব ধনী মানুষ যদি আল্লাহকে চিনত আর আল্লাহর মহাব্বতে জাকাত প্রদান করত। এমন এক অবস্থা হতে বাংলাদেশের মানুষ টাকা নিয়ে খুঁজত জাকাত দিবে কাকে নাম্বার একদিন এরপর সতর্ক কথা হয় না এটা জাকাত নয় মাস্তানি এটা মাস্তানি সার কিছু নয় গত বছরই তো মোমেন দিতে গিয়ে দেখছেন অথচ হাকি খাতে যদি ধনী লোক জাকাত দিত লাম্বা শাড়িতে মানুষকে কষ্ট দিয়ে দাঁড় করিয়া আধা কেজি চিনি আর এক কেজি ময়দা একশো লোকের চিন্তা করত। এক একটা লোককে মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দিবে আর একটা পুরুষকে একটা পান দোকান চায়ের দোকান দিয়ে দিবে তাহলে তার এই এক বছরের জাকাতের পুঁজি দিয়ে গরিব টাকায় গরিব না সম্পদে গরিব না খনিজ সম্পদে গরিব আমার দেশে ঘেসের অভাব নাই কিন্তু চোর চুরি করে নিয়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন এলাকা আমার দেশে তৈলের খনি আছে কয়লা আছে আমরা দিল গরিব কারণ আমরা খেতে পারি না এখন বিদেশ দৌড়াই সেখানে গিয়েও হানাহানি চলছে আমার দেশের বাঙালিদের কথাটা এনেছিলাম বিদেশ যায় কেন লোভের কারণে কিসের কারণে লোভের কারণে তো যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে চিনে না সে তাকে নাস হে মানব জাতি বাজাত করো তোমাদের রবের আল্লাহ যে একজন এই আয়াতার দলিল কেমন রব এই যে আল্লাহ আকবার বললেন শব্দটা খারাপ না ভালো তাল মিলাই বললে সব পাইবেন না কোরআনের মহত্ব আর আজমতের মহবত নিয়ে বললে সব পাবেন দিল যদি বলেন তাল কোন রবিবাদ করবা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন আল্লা কবলিকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের স্রষ্টা এবং তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা তোমরা কারা তোমাদের পূর্বে কারা আল্লা কবলিকুম पूर्ववर्ती नम्बर अर्थ हलो तुमरा बोलते मानव जति तुम्हारे पूर्वे बोलते जीन जी कारण এই জমিনের মধ্যে আদম নবী আগমের দুই হাজার বছর আগে পৃথিবীতে বসবাস করেছিলেন তাহলে আদমের আউলা আল্লাহ কখন তোমাদের স্রষ্টা করে সৃষ্টি করেছি আমি আল্লাহ কেমন রেমা আদাত করবি যে রূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন তারা হলো তোমরা বলতে পূর্বে বলতে জিনের আগে যারা মানুষের জিন এর আগে কি ছিল কাওয়ালা লিখেছেন এই আসছে নাম বিন আল হিন আল বিন আল আলহীন এরা কেমন সুরাতের ওরা কেউ লিখেছেন আমাদের এরা কেমন ছিল যেমন নুহু নবীর প্লাবণের পৃথিবী সব লয় হয়ে গেল শুধু কিস্তির ভেতরে নুহু নবীর সাথে আশি জন পৃথিবীর এক জায়গা জুদি নামক পর্বতমালার কিনারায় গিয়ে যখন কিস্তি থেমে গেল নুহনবী তার মুমিন দল নিয়ে পদার্পন করলেন জমিনে এরাই শুধু জমিনের বাসিন্দা এরা জমিনে নেমে যেই অপরাধের কারণে দিয়ে সব করা এই মুমিন এরা জমিনে এসে আবার অন্যায় করা শুরু করল এদেরকেও ধ্বংস করে দেয়া হল বাকিরা এলো শুধু নুহু নবী আর তিন ছেলে হাম শাম नुह नबीर बड़ सेले हम नुह नबी द्वित शाम, शाम। जमीन के आबाद कर लो तीन सेले तीन, से तीन दिखे चले पगधारहदेश पूर्व आरबे बासिंदा हल नुहनबी बड़ सन्तान हाम তার দ্বিতীয় নাম হিন্দ এই হিন্দ নামে গোটা ভারতবর্ষের নাম হিন্দুস্তান বা হামের এক সন্তান ছিল তার নাম বঙ্গ এই বঙ্গের নামে হয়েছে এই বাংলা এবং তার জিববার উচ্চারিত ভাষাই হলো বাংলা ভাষা भाषार इतिहास तलाश करें लाइब्रेर खुजे भाषार जथेष जन्मदाता हलन बंग सन्तान नुहन हामान हामेराम हिंद हिंदर नाम हिंदुस्तान द्वित शाम शाम फिलस्त सीरिया जेरोजालबाद कर लो কোন কম্পিউটার আজও ধরা পড়ে নাই রকেট ধরতে পারে নাই স্যাটেলাইট ধরতে পারে নাই সেই মাজুজ কোথায় অবশ্যই ঘটনায় পাওয়া যায় উত্তর প্রান্তে পাহাড়ের পাদে আছে ইয়াজুজমাজুজের বংশধরের পৃথিবীতে ইসানবি আসবেন ইমাম মাহদি আলাইহিসাল আসার পরে এর আগে আসবে দাজ ইমাম মাহাদি ইমামতি করবেন্দি স্থিরতার সাথে চিন্তা করবেন যে অবশ্যই নিদর্শন তার জানা থাকবে এবং সেই আলামত মনে করে তিনি বুঝবেন ইসানবি সাদের উপরে আছে বাস্তব ঘটনা ভেতরে আসবেন কেউ চিনবে না ইমাম মাহাদি চিনে বলবেন আপনি ইমামতি করবেন ইসানবি বলবেন আমি ঈশার সেই মর্যাদার নবু নিয়ে আসি নাই ইতিহাস প্রমাণ করে দুইজনের মেহনতের গোটা পৃথিবী ইসলামী স্টেট কায়ে আল্লাহ কথা বলার মতো গর্তের একটা পিপিলি জমিনে আর থাকবেন এরা টোটাল ইসলামী স্টেট কায়ে ইসানবি করে গেছিলেন আল্লাহ বিরুদ্ধে বলার আর ইয়াজুজ মাজুজরা এসে মানুষ খাবে তাদের পেটের খানা হবে মানুষ ওরা মানুষ ধরবে আর খাবে পরিস্থিতি এমন হবে গোটা পৃথিবীতে এমন পরিস্থিতি হবে যে আল্লাহের সিংহ আওয়াজ শুরু হয়ে যাবে বহু বছর আগে রাশিয়ার থেকে একটি ঘটনা পেপারে আসছিল রাশিয়ার জমিনে একবার আগুন নেমেছিল আসমান থেকে আগুন। রাশিয়ার চতুর গেল। আগুনটা গোলা। আগুন থেকে কিছু লোক বেরিয়ে গেল বেরিয়ে তারা রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হাঁটা করে জমিনে খবরটা যখন গভর্নমেন্ট পেল দেখার জন্য যন্ত্রপাতি নিয়ে হাজির যখন আগুনের কিনারায় চলে আসলো এরা খুব দ্রুত দৌড়াইয়া আগুনের ভেতরে ঢুকে গেল যখন আগুনের দিকে নিকটে চলল হঠাৎ আগুন উঠে গেল। রাশিয়ান গভর্নমেন্ট বলে দ্রুত বিমান চালায় ধরো যখন বিমান চালানো শুরু হলো শূন্যের মধ্যখানে গিয়ে আগুন অদৃশ্য হয়ে গেল কেউ বলে এটাই এজুজমাজুজের বংশ अंशाओ पृथिवीर अंतर्भुक्त बड़ई तला बराबर बारो हजार किलोमीटर नीचे जा ইউরোপ আমেরিকার সন্ধান আপনি পেয়ে যাবেন কিন্তু পৃথিবীর কেউ জানত না যে আমেরিকা নামের একটা মহাদেশ এখানে আছে এরকম জমিন আমলা আমাদেরকে রেখেছেন পৃথিবীতে বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি মানে তোমরা মানে মানুষ আর তোমাদের স্রষ্টা আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের স্রষ্টাও আমি আল্লাহ এমন রবির ইবাদত কে সেই রব আসো এই মাটির দ্বারা আমি আদমরে বানালো জিব্রাইল আমিন জমিনে মাটি নিতে চায় মাটি কান্না শুরু করলো যেতে চায় না মাটি নিয়ে আসো আদমরে বানাবো মিকাইল আল্হি সালাম এসো কান্নার কারণে মায়া নিতে পারলো না সর্বশেষ আজরা আল্লাহ পাঠায় বলে মাটি নিয়ে আসো তার পেছনে কারণ লিখেছেন ঐতিহাসিক গণ কেন কান্না করেছে আজরা কানলে কামাবে না অর্ডার আমার আল্লাহ আল্লাহ এখানে মিস করা যাবে না নিয়েই যাবো তুমি পারবে মায়ের সামনে সন্তানকে জীবন নিয়ে যেতে সন্তানের শাসনে মায়ের রুহুরাকে কবচ করতে তুমিই পারবে আজকে তোমাকেই দিয়ে দিয়ে মায়েরা আমার আল্লা পাক হাডা দিয়ে আঘাত করে মানুষের আত্মাগুলো পিপিলিখার না আল্লাহ তৈরি করলেন সামনে রাখলেন এই হলো মুমিনের আত্মা আর আঘাত করলেন সব আত্মা চুপচাপ বসে আছে রহমাতুল্লীলা মায় নবী আত্মা মোবারক থেকে জবাব আসলো বালা হ্যাঁ আপনি আমাদের রব এরপরে অন্য বলল আপনি আমাদের রব আপনি আমার রব হয়েছে দুনিয়ায় কি আমি আল্লাহ রে বলবে জানেম আল্লাহ জানতেননি আল্লাহ রবিন বলেন জবাব এক দিয়েছো কিন্তু এক নাম্বার দেওয়া যাবে না ঠিক আছে স্যার থার্ড বয় দাঁড়ায় বলে একত্তর সাল এইবার কিছু ছাত্র আছে পরে না খালি ঘুরে লেখা পড়া নাই বাবার টাকা দিয়া পার্কে যা মোবাইল চালায় একাত্তর সালে চোর হইলো ভালো চালা ওরা চিন্তা করলো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড বয়স যদি ওদেরটা যদি ওদেরটা না সারে তো জানে এটি সব লেখাপড়া করে না এখন জবাব হিসেবে কিন্তু এটা নাম্বারের উপযুক্ত দরকার নাই পরীক্ষার হলে ঢো তিন ঘন্টা টাইম ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় বামিশ যারা গোলার দিন পাবি তোরাও দিবি আমি নাম্বার দিব না তোরা পরীক্ষার হলে গিয়া কলম ঘন্টা সময় প্রশ্নের জবাব নিজেই হাতের লেখা ভালো কর সহজ প্রশ্ন গেলেন নিজের লেখার উপরে পেপার দেখে দেখে নিজেই নাম্বার দিতে পারবি তুই পাশের ছাত্র নাকি তুই ফেলের ছাত্র রক্তুল আলামিন বললেন একটা জবাবের অনুযায়ী বেইমানেরও সমান নাম্বার দেওয়া লাগবে এটা ইনসাফ হবে না আল্লাহ বলেন দুনিয়া নামক পরীক্ষার হলে যাও ওখানে গিয়ে সবাই পরীক্ষা দেওয়া লাগবে সময় কম নবীরও বলি নাই রে নবী আপনি কোন দিন মারা যাবেন কয়ে বছর আপনার হায়াত আমি আল্লাহাকুল আল আমিটা গোপন করেছি অতএব আপনিও পরীক্ষার হলে পরীক্ষা দেন খবর দার আমি আল্লাহ না আপনাকেও গ্রেফতার করে ফেলবে পরীক্ষার পরীক্ষার হলে হলে আসলেন ও যা। নেকামল করলে ভালো ফলাফল পাবি গুণা করলে খারাপ আমলের কারণে খারাপ ফলাফল পাবি জাহান নামি হায়া যাবি আমি আল্লাহ এখনই রেজাল্টটা দিতে পারি দিলে তোরা বলবি জবাব তো দিলাম সমান নাম্বার কেন কম এই ফাইজির দরকার না পরীক্ষার হলে দুনিয়ায় আর বলছেন যে রবের জিকির করে আছো রুহের জগতে আজ আমি আল্লাহ তোমাকে সেই রবের জিকির শিখাইতেছি ভুলে যাস না বান্দা কোরআনটা খুলতে গেলি রবের জিকির সুর আলহামদুলিল্লাহ আলমী নামাজে দাঁড়াবে প্রথমে রবের জিকির আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলমিন রুকুর মধ্যে যাবি রবের জিকির সুবহা নরব বিয়াল আল বান্দা তুই আমার কাছে কান্না করে দোয়া করবি কোরআনের বাতানো অধিকাংশ দোয়া রবের জিকির দেয়া শুরু রব্বানা জলান্না রা ইম ফিরা লি দু হাসনা রু মা কমা রব্বনা ফিরল না জুন্ু বানা رَبَّنَا وَآتِنَا مَا وَعَدَّنَا বার রবের যে কি আল্লাহ বলেন ওই রবের করেছেন তাদেরও সৃষ্টি করেছেন আল্লাপ রামিন তোরে বানাইছেন একটু চিন্তা করে দেখ কেমন রব মায়ের গরবে সেই রব তোরে কেমন করে লালন পালন করেছেন তোর জিবা দিয়া না লাগান নাই এমন রব যার সমকক্ষ কোন রব নাই আসমান বানাইছেন রবকে জমিনের রবকে সূর্যের রবকে চন্দ্র বানানো রবকে এই চাট বানাইছেন জমিন বানাইছেন আসমান জমিন আসমানের ভিতরে বাঙালি চালাকের দল বল বল ভালো করে বল তোর মাকে কে বানাইলো বাবারে বানাইল একই মায়ের গরবে পাঁচটা সন্তান দিলেন এই যে আমাদের বানাইলেন আসমান বিশাল জমিন বিশাল আসমান বানাইলেন এত বিশাল এই সূর্য थी जमीन थे, लक्ष होलो तीरी होलो एई थे एई दो तेर लक्ष गो नतुर्थम दल सूर्य घूमे मानुषे आलो दे जगह सकाल बेला तक आल्ला सूर्य ঘুরতে ঘুরতেছে আজকে এই বরাবর সূর্য উঠতেছে কালকে দেখবি ডানে চলে গেছে আবার একটু দেখবা পরের দিন বা ডান দিকে চলে গেছে আবার কিছুদিন পর দেখবা আবার বামে চলে গেল সূর্যটা বারোটা রাস্তা উঠে আর ডুবে কয়েকজন বানাইতে কাউরে ভাগ নিচে নি যে বলছে আমেরিকার বসায় আমি একা একটু সহযোগিতার কর। তোমার হাতের নাগালে দিয়ে দিলেন পানি খেয়ে দিয়েছেন নারিকেলের মধ্যে ঠান্ডা পানি খেয়ে দিয়েছেন মাছ খাইতেছ নদীর থেকে ধরে ধরে মাছ কে দিছেন এই যে দিস আল্লাহ মাছ দিছেন গাছ দিছেন ফল এই দেওয়ার মধ্যে আল্লাহ একজন নাকি আরো কেউ ভাগ আছে কেন ভাগে না খবর দার ফালা তাজি তুম এমন রবি রবাদ তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা তাদেরও সৃষ্টি করেছেন ওই রবের বা আদাত করো লাম্বা কথা বাড়াইলেই বেড়ে যাবে আবার সামনে আগায় যাই আল্লাপ বলেন আল্লা দি খালা কক আল্লা দি নামিন আমি আল্লাহরে বাধা করবি কেন্লা আল্লাহ যেন বান্দা তুমি তাকুয়ার সম্পদ অর্জন করতে পারো কারণ তাকুয়ার সম্পদ যদি অর্জন করতে পারো হে মুমিন আল্লাহ জান্নাত দিয়ে দিবে তাকুয়া এমন একটা সম্পদের নাম আল্লাহ বলেন এই তাকুয়া যার সিনার মধ্যে ঢুকাইতে পারো তাদের নাম হলো উলা ইকা মানে তাহারা তাহারা মানে পিছনে হুম এই তাকুয়া অর্জন করো ছয় গুন যদি তাকুয়া অর্জন করতে পারো আমি আল্লাহ কোরআনের মধ্যে দিব। এক নাম্বার পুরস্কার হলো আমার ইয়াকিল্লা তাকুয়ার আলোচনা ভিন্ন বাংলা তুমি এবার জানো তুমি তাকুয়াওয়ালা হতে পারেন এই তাকুয়ার এত দাম ইন্দা ইন্না ক্রমক এবার আল্লাহ কুদরতের নিদর্শন বর্ণনা করে বলেন করেছেন এক নম্বর কুদরত আল্লা কুমুল আরো দির আল্লাপাকে এই সুন্দর জমিন বানাইছে তোমাদের বিছানা যদিও জমিনটা গোল গোল বল ফুটবল গোল। এই গোল জিনিসের মধ্যে কেমনে মানুষ বসে আর হাতে বলে গোল জিনিসটা যদি অনেক বড় হয় ওখানে চার কোন অন্যদিকে পূর্ব পশ্চিমে কুশে কুশ বিয়াল্লিশ হাজার মাইল ঘুরে তোমার যেতে হবে গিয়া দেখবো আমেরিকা যদি তুমি উত্তর দক্ষিণে যাও দুই তিন চার কিলোমিটার কম আছে কারণ গোলাকার মধ্যে তরমুজ দেখছেন তরমুজা গোল না গোল জমিনটা কেমন বলে তাহলে জমিনের মধ্যে কি গোল জিনিসের একটা জায়গা আছে সমতল একটা জায়গা আছে কি ফুটবল যদি আপনি রাখেন গোল जगह समतल महलूब बोलते स्पष्ट कुरान न আসমানের মতোলা আছে তারপর এখানে বয়ান আছে এই জমিনের মতো আরো জমিন আছে এই জমিনে যেমন আদম আছে ওই জমিনেও একজন আদম আছে এই জমিনে যেমন মোহাম্মদ আছে ওই জমিনেও একজন মোহাম্মদ আছে এবং আল্লাহ করে বিধানগুলো বিধান দেয়। কেমন আছে কিভাবে আছে আল্লাহ জানে। আল্লাহ পাক বলেন এ জমিন তোমাদের জন্য বিছানা বানাইলাম আল্লাহ ফিরসা এ জমিন তোমাদের জন্য বিছানা বানাই দিলাম সুন্দর আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোমাদের আরামের জন্য পাহাড় দিয়ে প্যারাক মেরে দিলাম আলমারো দমিহাদা বল আমি পাহাড় দিয়ে জমিনটারে প্যারাক মানে খবর নাও চূড়ান্ত দুই হাজার চার সনের জল শ্বাসে ইন্দোনেশিয়া ধ্বংস হয়ে গেল কয়েক মাস আগে নেপালে ভূমিকম্প হয়ে সব ধ্বংস হয়ে গেল ও এপ্রিল একই মালিকের ৩৩টা মহিষ মারা গেল ধ্বংস করতে সেকেন্ডের সময় লাগবে না যে জমিনের মধ্যে চলতেছ পানি আছে জমিনের মধ্যে পাথর জমিনের মধ্যে আল্লাপ নদী রাখছেন সমুদ্র রাখছেন সব তোমার খেতমতের জন্য আল্লাহ বলেন এই জমিনের দিকে তাকা দে এই জমিনের ভিতরে কত বেইমানের বাচ্চারা কত অন্যায় করে জুলুম করে জমিন রাগ করে না আল্লাহর গোলামিতে মগ্ন তুমিও সেই রবের বাধাতে মগ্ন হয়ে যা অরে রবির উম্ম আল্লাহ পাখির এক আসমান সবকিছু একটা ঘরের মতো। আপনি আমি যে ঘরে বিল্ডিং ঘুমা ওর নিচে একটা ফলোর আছে বান্দা তুমি এই ঘরে আসো ফল দিয়ে দিলাম জমিন আসমান বিভিন্ন রঙের ফল খানা আছে আছে তোমার ঘুমানের আল্লাহ বলেন এই জমিনে চলার জন্য ফল দিলাম মাছ দিলাম গাছ দিলাম টোটাল একটা ফ্যামিলি বানায় বসবাসের ব্যবস্থা করে দিলাম এমন সুন্দর আসমান বানাইলাম এই আসমান এত সুন্দর থেকে কোটি দূরে সূর্য কিন্তু তার নিচে হলো আসমান কত বড় বলে এই জমিন থেকে যে খালি জায়গাটা দেখা যায় বিজ্ঞানীর ভাষায় বলে এটা মহাশূন্য দার্শনিক গণ বলে এটার নাম হলো সৌর জগৎ এই জগতের দূরত্ব হলো পাঁচশো বছরের পর এর দল এর উপরে হলো প্রথমের দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানটাও হলো আবার মোটা পাঁচশো বছরের পর দ্বিতীয় আসমানের উপর আর একটা খালি জায়গা মহাশূন্য পাঁচশো বছরের দূরত্ব এর উপরে তৃতীয় আসমান পাঁচশো বছরের মোটা এর উপর আর একটা খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এর উপরে হল চতুর্থ আসমানটাও পাঁচশো বছরের মোটা ওই আসমানে আল্লাহ রাখছেন দুনিয়ার আলো দেওয়ার সূর্য। ওখান থেকে চতুর্থ আসমান থেকে জমিনে স্বচ্ছ আলো কিভাবে দেয় যেটা আমরা জানি সচ্ছ গেলাস দিয়া আসমান বানাইছেন ওই আসমান থেকে গেলাস দিয়া পাওয়ার আসাটা সম্ভব নেই সম্ভব আসমান আল্লাহ টানা রাখছেন আল্লাহ যে আসেন দিতে আর কি দরকার আসমানের দিয়ে তাকায় দেখ রপবা যারা জ্ঞানী তারা চিন্তা করে বলবে আল্লাহ তুমি বেহুদা বানাও নেই এমন সুন্দর আসমান বানাইছে কেউ কেউ বলেছেন না আসমানের আছে ফুটি আছে আসমানের কি আছে কথা শেষ হয়ে যাবে সেদিন আসমানের নৌমিন শেষ হয়ে যাবে আল্লাহ চলবে না সেদিন হয়ে যাবে আসমান থাকবে না কারণ কুটি নাই তো আসমান কি আল্লাহে চটবে না কিরে যালেন মন্দিরে চটবে কথা বলেন আল্লাহে চলবে না মন্দিরে চলবে কত বড় জালেন আল্লাহ বলেন তার থেকে বড় জালেন সব থেকে বড় জালন আজুল তার থেকে চূড়ান্ত জাল এম না মন্দিরে আশ্চর্য কাউকে রাত্রে বয়ান করে বাসায় গিয়ে বয়ান শুনতেছে শোনা লাগে না ভণ্ডরা কি করে শোনা লাগে না নাম বক্তা সাহ চিৎকার করে বলতেছেন এক আয়াত করে আয়াতের ভেতর আসছে ইলাম বলে ইগুলো মানে আল্লাহ সারা আল্লা সারা আল্লা সারা নামের কোন জিকির করতে পারে না সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে অথচ বাংলাদেশের লক্ষ কোটি তিনি বলেছেন এটা বলে কমনও নাই সেন্স নাই হে ইল্লাহ কমন যাই হোক যদি জবাব দেওয়া হয় সেটা ভিন্ন কথা। কত ইস্তেলাফ আমাদের হরপন্থীদের ভেতরে একে অপরের পেছনে লেগেই আছে কেউ আবার তাবলি গলাদের গালি দিতে পারলেই তার পেট ঠান্ডা বিরুদ্ধে কথা বলবে জিকিরের বিরুদ্ধে কথা বলবে কথা বলবে কোন দলিলের দরকার নাই তারা দাঁড়ায় সালাম না দিলে কালে দৌড়ায় ও মুরব্বির একটু চিন্তা করে জবাব দেন চল্লিশ বছর পর্যন্ত যত কিলা তর্ক হলো যত বহস হলো যত কোনো তর্কের দরকার নাই আমরা কোন ঝগড়া গালাগালির পক্ষে না খেলা হবে ময়দানে আল্লাহর কোন কাজ করতে গিয়া ইবাদাত করতে গিয়া বান্দার আঙুল ভালো হইতেছে এটাই দেখা দরকার তাবলিগে যাওয়ার কারণে যদি দেখি বান্ধবা আগে বেরি থান তো এখন গান জাতা দে তাহলে বুঝবো তাবলিগের মধ্যে ভেজাল আছে আর যদি দেখি না না তাবলিগের যাওয়ার কারণে লোকটা আগে বেরি টান তো এখন টানে না আগে দাঁড়িয়ে আল্লাহর দরবারে যাওয়ার পর আগে নামাজ পড়ত না এখন নামাজ পড়ে আগে রোজা রাখতন এখন রোজা রাখে বুঝা গেল লোকটা আগের থেকে ভালো হয়ে গেছে যদি লোকটা ভালো হয় তাহলে ওই লোকটা যেই জায়গায় ডাকাতি করে চরমানি ভিডায় হ্যাঁ এত সমালোচনা কেন বিচারক আল্লাহ নাই কথা বলে চল্লা চিল্লির টুপি মাথায় দিয়েছি আমার ইমানের কথা আমি বলছি অন্যের বললাম না আমার বয়ান ইন্টারনেটে ছাড় করেন লম্বা বয়ান অনেক বয়ান একটা বয়ান ও গালি পাবেন কিনা সন্দেহ তারপরে মায়ের বিরুদ্ধে বালি বাবার বিরুদ্ধে বাবার সাথে ঝগড়া এলাকাবাসী বলবে তার ছেড়া কুত্তা ছাড়া কিছু না ঝগড়া তো হতেই পারে আমি আপনাকে দিব আপনি আমাকে ধরায় দিবেন আল মুমিন এক মুমিন আর মুমিনের আয়না আয়নার অভ্যাস কি আয়নার যার বুঝ তারে ধরাই দিবে আর কাউকে বলবেন না। ইসলাম বিরোধী এক পরিচয় আল্লাহ আমাদের হেদায়ার দান করব আমরা তো পাস করলি মাথায় দিয়া ভিন্ন টুপিওয়ালাকে হিংসাও করি না গোল জামা পড়েছি জামা করে বলার চেষ্টা করি তারপরেও ভুলের উর্ধে যেহেতু না ভুল হতে পারে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি ধরায় দেন তো করে দু তোমার আমার ঠেলাঠেলির কারণে হচ্ছে না আমি রসুলের দুশনের ফাঁসি চাই তুমি তলে তলে আমার বিরোধিতা গো আল্লাহ আপনি হেদায় আদান করেন আরো জোরে বলেন বাস দিলাম একটু বাস বাস দিয়েছি আরে না আল্লা আলামিন বলেন মালিক তুই কাজ করবি বেতনের চিন্তা আমার কর্মচারী খুশি খেলায় কাজ করে কোনো টেনশন নাই মাসার চেক কেটে দেয় যা ব্যাংকের থেকে টাকা নিয়ে আরামে বাড়ি যাক ঘুমা আল্লা আল্লাহর কাজ আল্লাপাক তো রিজিক দিচ্ছে এত মাঝে মাঝে কষ্ট পাই ঘরের নিতে গিয়া দেখি তরকারি ভালো মাঝে মাঝে মাছ বাজারে দেখি তরকারি নাই বাজার নাইনি মরিয় নাই বরং আল্লাপাকে এত সম্মান দান করেছে বুঝাবার মতো কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না এরেন ঘুরে নাই বরং অল্প টাকায় যদি কাজ করে বাচ্চার সম্মানের চেয়ারে ঘুমা শান্তি দেয়ার মালিককে চাকরি দাও আমরা হুজুরেরা কাউকে ডিস্টার্ব করি না তো আমা মাথা ব্যথা কেন বর্তমান সরকার বাহাদুর বলে হুজুরদের একটা স্বীকৃতি দিয়া যায় আমরাও বলেছি আমাদের মুরব্বীরাও বলেছেন আমরা এমন স্বীকৃতি চাই আমাদের মাদ্রাসা দাও বন ভারত দেওয়া বন্ধুওয়ালা যেরকম স্বীকৃতি যেই চেয়ারে বসবে আমার ছেলেটাও সেই চেয়ারে বসবে এই দুটুকু মান চাই কেউ যদি বলে না এমনটা হবে না আমরা সার্টিফিকেট দিয়ে কানে ধরে আমরা আরো হাজার বছর রিজিক দিবেন আমাদের আল্লাহ তারপরেও কোন কার বেদিনের কাছে মাথা নত করবো না सरकारी मान गण्यमाम बयान कर আমরা এখন যেভাবে আছি সেভাবেই থাকবো শুধু আমাদের মানটা থাকবে সরকারি মান এতটুকু হলে চাই চাই আমার দাম কম মুরগির রান দেখছেন রুই মাসের মাথা কে খাওয়া ফল খাবো না যুবকরা পাগল হয়ে গেছে ম্যাডাম তুমি লেখাপড়া করছো তোমার বাপ মা বাড়িঘর বিক্রি করে তোমার এই লেখাপড়া শিখেছে আজকে আমার দেশে লক্ষ লক্ষ যুবক বেকারত্বের অভিশানেছে নির চোখের পানি না যুবকদের কষ্ট দিও না এ কথা তোমরা না কইবে কি যুবক তোমাকে দাবি সব বয় কলা খায় কোন টেনশন খালি নিয়ে মুসিব সব আমার আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করেন আল্লা তুমুল্লা রোদ আবিনা। দর্শনের বিদ্যা এখানে অনেক আছে আল্লাপাক দান করেছে পাক তিন নাম্বার কুদরতের কথা বলেন আসমান থেকে আল্লাহ রব আিন বৃষ্টি নাজিল করে এই বৃষ্টি দিয়া আল্লাহুল তোমাদের ব্যবস্থা করে দোমিনারত আল্লাহ রান শেষ করা যাবে না এর প্রতি আরো লম্বা আলোচনা আছে ভাইরা আমার এই আয়াত দলিল দিয়েছে আল্লাহ যে একজন তার দলিল আসমান বানাইছেন একজন তার দেখি ওই আসমান থেকে বৃষ্টি জমিনে আসলে আসে না আসমান থেকে বৃষ্টি হয় না বৃষ্টি হয় সমুদ্রের পানির থেকে এরা দর্শন বলে থেকে বৃষ্টির বাকি এর আর এক তর্জমা হলো আসমানে আলামের সিদ্ধান্তে জমিনের মধ্যে বৃষ্টি হয় সেদিকে ইঙ্গিত করে সামা বলা হয়েছে ভাই রামার থেকে বৃষ্টির ব্যবস্থা করেন কে করেন মুসানবী খোদায় বৃষ্টি দেয় ফের আছে না সে বোধ খোদা মুসানবীর মত বৃষ্টি পায় মাথা গরম বড় হুজুরা একা টেনশন করবি না আকামের বুদ্ধি দাতা আমি কি সমস্যা বলে মূচার খোদায় বৃষ্টি দেয় আমার ভক্তরাও বৃষ্টি চাইছে বড় হুজুরি প্লিজ সবাই রে জানায় কালকে বৃষ্টি হবে কোনো টেনশন ঘোষণা টেনশন করবি না কালকে বৃষ্টি হবে সবাই চিন্তায় পড়ে আছে শয়তানও চলে গেল রনের ঘুম নাই শয়তান খুঁজে গেছেদের কার ধরতেও ভারুন না না সারা এমন কি করছে পুরা বৃষ্টি বৃষ্টি পরা মাত্র জমিন সব আগে সব পুরে যেতেছে নতুন ক্ষমতায় বৈশি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেমন প্রশ্ন তেমন জবাব শিক্ষক পর্বত দূরে কেমনে করলি ছাত্র ডাক দিয়ে পায় ও সার আসমান তো জাগাত দেখতেছি হিমালয় পর্বত আমিও দেখি না আমার বাপেও দেয় হিমালয় পর্বত বলে বৃষ্টি কেমন হয় বলে যখন ম্যাগ আকাশে দেখি আমরা ম্যাঘ যখন আমরা বিমানে সফর করি এই ম্যাঘ পেরিয়ে তখন বিমান অনেক অনেক উপরে চলে যায় এটা জমাট বেঁধে থাকে তবে বেশি মজবুত শক্ত হয়ে থাকে না তো বিমান উপরে যেতে পারত না আবার এই বৃষ্টির সময় দেখবেন মেঘগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে শুধু দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে ওই জলীয় বাষ্প উঠে উঠে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে জমাট ওখান থেকে বৃষ্টির জন্য হয় সমুদ্রের পানির থেকে বৃষ্টি হয় মাঝে মাঝে দেখবেন পূর্ব দিগন্তে পূর্ব আর দক্ষিণ কোণে দেখবেন লাল রংনু বলে দিনের বেলা সারা কখনো হবে না রাত্রে হবে না সূর্যের আলো যখন কখনো দেখা যায় এক সাইড নীল আর মাঝখানে দেখা যায় হলুদ আর এক সাইড দেখা যায় সবুজ ওর দার্শনিক বলেন আল্লাহ কুদরতের পরিচয় হলো এই সূর্যের মধ্যে সাতটা কালার আছে সাতটা রঙ আছে এই রঙগুলো যখন ফলের মধ্যে পড়ে এই ফল বিভিন্ন রঙের ইনহায়া সূর্যের না রং আপনি একটা টুকরি দিয়ে ঘাস আছে না ঘাস ঢেকে রাখবেন তিন দিন পরে উঠা দেখবেন সব সাদা কারণ সূর্যের আলো পরে নাই আল্লা আমের গায়ে পড়ে সেটা রঙিন হয় ভেতরের আমের রঙ কম পরে রং হয় বলে রং দেয় সূর্যে আর এই ফলের মধ্যে সাদ বাড়ায় দেয় চাঁদের আলো আম স্বাদ এক এক রকম কেন সূর্যের আলোর ব্যবধান চাঁদের আলোর ব্যবধান আহা! আগাবো আরো কারে কুদুর তু দি বর কমর হাসবি কাদ আল্লাহর বলেন আমি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে তোমাদেরকে ব্যবস্থা করে জমিন থেকে এমন সুন্দর ফল এমন সুন্দর ফসল বান্দা আরাম করে খাও সবগুলো কাভার দিয়া লাগাই কাভার দিয়ে দিছি কাভার সংরক্ষণ করতে সুবিধা হয় তা আল্লাহ নিয়ে চিন্তা করো আল্লাহকে নিয়ে গবেষণা করিও না করিযা আমার আল্লাহ আলামিন এবার বলতেছেন এত কুদরতওয়ালা যিনি একা সব আঞ্জাম দিলেন এই আল্লাহর ই বাদা করবা এ আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাইবানা ফালু আল্লাহ বলেন আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানোর মুমিন ও আল্লাহ মারাকজন একাত্মবাদের পরিচয় দিতে গিয়া ইমাম্মা আলেক বলেছিলেন ও দুনিয়ার মানুষ তাকায় একই মায়ের গৌরবের সন্তান এক একজনের চেহারা আলাদা। এক একজনের কণ্ঠের আলাদা আওয়াজ প্রশ্ন করা হয়েছিল ইমামে আজম বলো আল্লাহ একজন তার দলিল প্রমার আছে নাকি ইমাম আজম আবু হানিফা রহমাতুল আলাই আল্লাহ একজনের উপরে দলিল দিতে বাহাজ ডাকলে আল্লাহ নজর কোথায় এগুলোর প্রমাণ দাও খ্রিস্টান ইমামে আজ বললেন ঠিক আছে তোমার সাথে আমার তর্ক হবে বহাস হবে টাইম দেওয়া হল আগামীকাল টাইমে তোমার সাথে বহাস সবাই এসে রেডি হয়ে গেল মুসলমানের পরাজয় বরণ করবে আল্লাহরা দেওয়া শুরু করলো ইমাম আজম আবু হানিভা ঠকলো নাকি আল্লাহ একজন তার দলিল দিতে ব্যর্থ হচ্ছে আসে না কেন ভয়ে হঠাৎ করে তাকায় দেখেন ইমামে আজম গে দাও এত দেরি কেন হলো তোমার আসতে তোমার সাথে বহস করবো না জবাব না দিলে ইমামা আজ ডাক দিয়া কয়ে পাদ্রি আমি আসতে গিয়ে একটা নদী আমার সামনে পড়ে গেল এই নদীটা পার হওয়ার কোন উপায় নাই আমি দীর্ঘ দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়ায় রইলামের কিনারা এসে ভাসতেছে হঠাৎ করে তাকায় দেখি গাছটা এমনি এমনি ফেরে তক্তা হয়ে গেল আবার তাকায় দেখলাম তক্তা একটার একটা সাঁতার একটা লেগে সুন্দর একটা নৌকা হয়ে গেল। নৌকাটা আমার সামনে এসে গেল। এই পাগলের মতো কি বলতেছ এমন তো কোনো হতে পারে না নিজে নিজে নৌকা হয়ে কেমনে তকা হয় কেমনে বলে তাহলে কেমনে বলো কৃষ্ণান অবশ্যই এর পেছনে একজন মিস্তুরি আছে একজন মাজি মাল্লা আছে না হয় নয় চলবে কেন ইমামা আসম কয় মাতা নষ্ট তার ছেড়া খ্রিস্টার তুমি নিজেই বলতেছো একটা নৌকা এমনি হয় না এর পেছনে কি মালিক নাই তুমি যদি খুঁজো তিনি হলেন আমার আল্লাহ ভাইরা আমার এর খ্রিস্টান পাত্রীর আরো কিছু প্রশ্ন সামনে जवाब दवार दिलाशन चाओ जवाब बरतने दाम चेयर बसा পরে ইমামা আজম ডাক দিয়া রে খ্রিস্টা গান আল্লাপ এই মাত্র তোমার মতো পাদ্রি চেয়ার থেকে নামায়া আমি আবু হানিফারে চেয়ারে বসায় দিলেন টাল্লার ক এবার কৃষ্ণান প্রশ্ন করেছিল আল্লাহ যে বল্লা তার নজর কোথায় ইমামে আজম একটা বাতি জ্বালাইলেন সামনে দাঁড় বল এই যেমন আল্লাহ আমার আল্লাহর নজর চতুর্দিকে বিরাজমান পাকের নজর কোন দিকে আছে কোনো দিকে নাই এমনটা নয় আবার কেউ বলে উপরে আল্লাহ তুই নিচে ইল্লা হয়নি ওই যে এক আল্লাহ একটা এক্সাম্পল দিয়ে চোর চোরের চুরি করতে বড় আরাম যদি একটু আরো কত আরাম সুযোগ পেয়েছি খবর রেখেছে কোন দিন সুযোগ পাওয়া যায় তিন মিলে তৈরি গায় ঢুকছে ঘরের ভেতর মহিলাদের কান টার পেয়ে ফেলছে চোর কিন্তু আবার শীতের দিন গায়ের লেব ফেলে উঠতে অনেক কষ্টের ব্যাপার বুড়া কোন রকম কোথায় মোতায় উঠছে উঠা বুড়ি আবার বাতি ঘরে ফেলতেছে ধাক্কা দিলে কাইটা রাস্তার কিনারায় পরে থাকে চোরা তিনটা যখন টের পাইছে মালিক সজা বুড়ো হইল চিৎকার দিল তো ভেজাল আর এক বুড়ি খুঁজ দিয়েছে ঢুকলো এদিক দিয়ে আর একটাই ভিতরে আরাম করতেছে এবার বুড়া বুড়ি চোর খুঁজে পায় না মাথা গেল। এবার বুড়ার মাথা গরম কি বললি মাথা গরম কই বুড়ি নিরুপায় হ্যাঁ বলে যা কার কি বলবো ঢুকছিল কই গেল জানি না যা করছে উবর আলায় উপরে কয়জন দুই জোর ভিতরে কয়জন উপরে দুইজন সর্বনাশ আছি তিনজনের একসাথে দুইজনে ধরা খায় হুদা মারি খেল আমরা উপরে দুই জন ভিতরে একজন আছে হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায় দু খুদা বাস চিস্তুনিয়া আজ খোদা গা ফো কারামদের ভিতরে এক চমৎকার দুইটা ঘটনা এনেছেন একটা ঘটনা হলো মারিয়াম আলাই যুগের ঘটনা ইয়াহিয়া আলাইহিসাল ইয়াহিয়া আলাইহিস সালাম যাকারিয়া আলাইহিস সালামের সন্তান আল্লাহর দরবারে মা দোয়া করেছিলেন হে মালিক তুমি আমার একটা আল্লাহ তুমি একটা ছেলে যদি দাও আমি বাইতুল মুকাদ্দাসের খা দেম বানায় দিব মারিয়ামের মা দোয়া করার পর আল্লাহ ছেলে দেওয়ার পরিবর্তে মারিয়াম আলাইহ সালামকে দান করবে ও আল্লাহ তুমি যেহেতু আমাকে মারিয়াম নামের কন্যা সন্তান দিয়েছ দেরি নাই আমি মারিয়ামকে এই মসজিদের খাদা বানাই দেব মসজিদে থাকবে ওরা কোনো কাজ নাই একটা পার্শ্ব দিয়া রুম বসে মারিয়ামকে আল্লাহ করে কান্না করে আর আসমান থেকে আসমানি আল্লাহ আল্লাহ এখনো দিতে পারে নাকি নাই রিজিকের মালিককে অল্প না বেশি অল্প দিন না সারাক্ষর কম তো চাইলাম না আসলে তুই যা দেখো চাওয়ার মতো জিব্বা তোমার পবিত্র নাই তোমার আমার জিব্বা কি বদ করে করে না পাক করে ফেলেছি মিথ্যা কথা বলে বলে না নাপাক করে ফেলেছি। এই নাপাক পাক অন্তরে পেশ করলেও কবুল হচ্ছে না নাপাক জবান দিয়া আল্লাহ যা চাই কবুল হয় কিন্তু ফলাফল আসতে দেরি হচ্ছে মুসলমান যদি পাইতে চাও ডাক্তার মুখা কাশের ভিতরে ঢুকলেন গিয়া দেখে মারিয়াম ফল খাইতে সে ফল ডাক দিয়া তৈরি মারিয়াম অসিজনে ফল কোথা থেকে খাও এবার দেখো আল্লাহ দিচ্ছে আসমান থেকে আল্লাহ দিচ্ছে আল্লাহ আল্লাহ আসমানি ফা ওসি তুনে জাকারিয়া আলাই হিসাল মরিয়ম আলাই হিসা খালু জাকারিয়ার ভাই হলো জাকারিয়া নামের অসিজন দিতে পারো তাহলে তুমি আমাকে কেন একটা সন্তান দিতে পারবা না রে পাকের দরবারে জাকারিয়ার কবুল হয়ে গেল করা নবী পৃথিবীর ইতিহাসের এক জোট নবী ছিলেন জীবনে বিবাহ করেন এই আল্লাহ পাশা কুদরতের ব্যায়াম করে আর বলেন ইয়াহিয়াকে পাঁচটা নিয়ামত আল্লাহ দিয়েছেন যেমন আমি নবীকেও পাঁচটা নিয়ামত দিয়েছে আলোচনা এই আয়াতের অনুকূলে ইবনে কাসির উল্লেখিত আর সামনে গুলাম না আল্লাহ আল্লাহের পরিচয় নিয়ে আল্লাহর গুলাম আল্লাহাম আল্লাহামি রবিলমিন وعلى آله و أصحابه يا أرحم الرحمن يا أرحم الرحمن يا أرحم الرحمن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفو ফির ও তো হাম না সবাই জিবা দিল থেকে বলি রব্বির হাম হুমা কামা রব্বায় তে রিস তে রা বেগুন না গুজশ বরুমা স দিল না একে দেখো তুকো এক اللهم اجعلني في عيني صغيرا وفي عيني الناس كبيرا اللهم اكفيناهم بما شيت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور কত আপনার গোল কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় কোরআন এর কথা শুনছি ওদায় গুলো কবল করে নেন সমস্ত মাদ্রাসা গুলো করে নেন এর পেছনে যারা টাকা পয়সা পরামর্শ দিয়ে খ্যাতমত করে সময় দিয়ে সবাইকে কবল করে নেন আয় আল্লাহ যা প্রয়োজন নে ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কব করে নেন থেকে শুরু করে বন্ধনে দিলের মধ্যে মায়া ও দিনের মহব্বত জমা দেনলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন উচ্চ মাত করে নল কিবির মুক্ত হাসাদ মুক্তা সিন্দিগি দান করে নল জিন্দিগি দান করেন্ল আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মোনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় না সন্তানের অপেক্ষায় বসে আছে আর একদম বৃষ্টির পানিগুলো গুলো কবরে যায় ফিরাবার কেউ নাই তুমি দরওয়াজা জানাল আটকায় ঘুমাও ও সন্তান ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না মা বাবার জন্য কি মায়া হয় না রে সন্তান ও দয়ার মালিক দেখেন কে মা দয়ার নজরে সব কবরগুলো গুলো জান বাগান কারণে দিলটা শক্ত চোখে পানি না সৃষ্টির বরকতে বরপতে কান্নাওয়ালা চক্ষ দান করে নল কবরে কাদা নারে মালিক দুনিয়ায় কাদা নিয়ে নল কবরে রাজার সহ্য করতে পারব না রে মালিক কবরের চিন্তায় কানা করে অস্থির দুই পাশের মাটির চাপ সহ্য করতে কবরে কান্না করা না কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিপা দান করেন আল্লাহ আখেরা তের ফিরিওয়ালা কলক দান করেন করে দেন আয় আল্লাহ সমস্ত যুবককে দাড়িওয়ালা পাশি বানায় আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ দাঁড়ি করে দেন আল্লাহ সাথে সম্পর্ক জোরাবার তিক দান করে নল আয় আল্লাহ বাতিলের মোকাবলায় বিজয়ী করে দেন মাদ্রাসার খেতমত করি কবুল করে নেন আগামী ১২ ডিসেম্বর কোরআনের দিলের তামান্না গুলো পূরণ করে দেন দীর্ঘ ন্যায় খায়ার দান করেন্ল বেশি বেশি ন্যায় কামলের তহফিক দান করেন কবুল করে নেন ওলা মুরব্বী যুবক ছোট বাচ্চা ছাত্রদের কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে দিনের বড় নেন। কুদরতী জিম্মায় পুরন পরিপূর্ণ সুস্থতা দান করে নমলানি মুহাম্মদ আলা আলিহিবি আজমাইন আমিন। বিরহমতিম রহম